আবু হুরাইরা রাজিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের পূর্বের উম্মতগণের মধ্যে ইলহাম ইলহামপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছিলেন আমার উম্মতের মধ্যে যদি এমন কেউ থাকে তবে সে নিশ্চয়ই উমর ইবনুল খতাব রদিয়াল্লাহ তু হবেন